মানবতার সমাধান আসসালামুকুম বরহমতুল্লা বাক আলহামদুলিল্লাহি রবিল আলমিন কিতা বাহুল আল রসুলহমিন সৈনা ও হাবিবা মোহাম্মিন আবদুলিল্লাহ আলাইহি আফদাল তসলিম আজমাই শুক্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন अपन सबाई के जाना पीस टीलाके आंतरिक अभिनंदन और मुबारकबाद आशा कर सब सुता कमना शुरू कर सीजे द्वितीय अनुष्ठान आज के शुराम कुर आनचिति सुप्रिय दर्शक कुरआन शे मुसलिम हृदय एक অনন্য এক ঝঙ্কার সৃষ্টি হয় কোরআন সারা পৃথিবীতে সবচাইতে বেশি উচ্চারিত একটি আসমানি গ্রন্থের নাম কোরআন মানব জীবনের জন্য আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তার ইমানদার মন্দির জন্য এক তোফা কোরআন আমরা এভাবে কোরআনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু আসলে कुर आन आविधानिक अर्थ क्यों परिभाषिक अर्थे संज्ञायन कि भावना यूल प्रयोजन आखिर कुर आन शब्दी आविधानिक अर्थे बला है अर्थ हे पठन पढ़ा एवं आरबीते ये क्रियापदेखान कुरआन शब्दी एस तर ओजने সেটাকে নিয়ে আসা হয়েছে যেমন কুফরান বলা হয় ইত্যাদি অপরদিকে পারিভাষিক অর্থে বিভিন্ন ভাবের সংগায়ন করা হয়েছে কেউ বলেছেন কালাম আলা রাসুল ইহিল আমিন সংক্ষিপ্ত আল্লাহর কালাম যা আল্লাহর বিশ্বস্ত রেসুলের উপর নাজিল করা হয়েছে যার তিলওয়ণ্য করা হয়েছে আরও ভিন্নভাবেও এর সংজ্ঞায়ন করা হয়েছে যেমন বলা হয়েছে কালামুল্লাহ আলা রসুল আনফারেখ জিবরিল আলমনকুল মুতা আব্বাদ বি তিল বেশ তাহলে আমরা এবার কোরআন পরিচিতি নিয়ে আলোচনা করছিলাম যে কোরআনের আবিধানিক অর্থ আমরা বলেছি এখন আমরা আসি দেখি পারিভাষিক অর্থে কোরআনের কিভাবে সংগায়ন করা হয়েছে বিভিন্নভাবে সংগায়ন করা হয়েছে কিছু দীর্ঘ কিছু মধ্যম কিছু খুব সংক্ষিপ্ত ইত্যাদি প্রথমেই যেটা বলা যায় সেটা হচ্ছে কোরআন আল্লাহর কালাম আল্লাহর কালাম যেটা রসুল করিম সাল্লামের উপন্যাস করা হয়েছে এবং যার তেলা হচ্ছে আল্লাহর কালাম যা তার বিশ্বস্ত রসুলের নিকট প্রেরণ করা হয়েছে এবং যার তেলাওয়াত এবাদত হিসাবে গণ্য অন্যদিকে এর ভিন্ন ভাবে ওই সংগ্রাম করা হয়েছে কারণ ছিল যেমন আমি একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি যেমন এক কালামুল্লাহ আল্লাহ কালাম দুই নম্বর হচ্ছে কাদিম মানে আবহমান মান আল্লা পাক যখন থেকে এটাকে রেখেছেন তখন থেকে এটা আছে এ কথা মনে করতে হবে তিন নম্বর মজেজ আল্লাহর কালাম মজেজ হতে হবে তাহলে যাচ্ছে মানে ছাড়া। আল্লাহর কালাম আছে জি হাদিস কুৎসি এই জন্য ওটাকে বাদ দেওয়ার জন্য এখানে মজিস শব্দটা বের করা হয়েছে যদি এখতেলাফ আছে আমি ইখতলাফে যাবো না তিন নম্বর এই গুণ বৈশিষ্ট্য কালাম যা নাজির করা হয়েছে কার উপর কেউ কেউ এখানে একটা বৃদ্ধি করেছেন যে আন্তরিক আলী হিসালাম জিবরিল আমিনের মাধ্যমে যে কালামগুলো গুলো এসছে সেখানে এখানেও কয়েকটি আয়াত আছে যেটা সরাসরি আল্লাহ পাক রসুল্লাহামের কাছে পাঠিয়েছে বলা হয় যেখানে জিবির আমিনের মধ্যস্থতা ছিল না সে যাই হোক এটাও একটা সংজ্ঞায়নের মধ্যে পড়ে যে জিবরিল আমিনের মাধ্যমে কারণ আল্লাহ পাক জিবরিল আমিনকে মাঝখানে রেখেছেন নাজালা থেকে রহুল আমিন তিনি ছিলেন হাজরত আলী ইসলাম এরপর কি বলা হচ্ছে ছোট ছোট আপনার সফিফ যেটাকে বলা হয় এর মধ্যে লিপিবদ্ধ কৃত এবং রসুল্লাহ ইসলামের সময় লিপিবদ্ধ ছিল হেজরত ওসমানের সময় সেটা বিন্যস্ত আকারে এসেছে হজরত ওসমান রদি আল্লাহ আলা সময় সেটা মানে চূড়ান্ত ভাবে আপনার লিপত করা হয় এবং আপনার একত্রিকরণ করা হয় আর সর্বশেষ আর মতো আটবাদ তেলেবাদ করলে এবার হিসেবে গণ্য হবে অন্য কোনো আসমানি গ্রন্থের জন্য এই বৈশিষ্ট্য ছিল না এমনকি তেলা আবাদ করলেই এবাদত হিসেবে গণ্য হবে সেক্ষেত্রে আপনি বুঝে পড়েছেন না বুঝে পড়েছেন এর কোনো শর্ত রাখা হয়নি কোরআনে পাকের এটাই হল মূল বৈশিষ্ট্য এরপর আসুন আলিমগঞ্জ এখন আল্লাহ ভাগে তিনটি মত হয়ে গেল এক কথা বলল যে সেই উৎপত্তিটা কি হবে তার ধাতুটা কি হবে আফ রা হামা উন বা কার মানে একত্রিত করা আর সে অথবা পঠন যেটাকে বলা হয় যে এই আর উন থেকেই কোরআন বলা হয়েছে কারণ কোরআন সারা বিশ্বে সর্বাধিক পঠিত এই জন্য কোরআনকে বলা হয় পঠিত এক গ্রন্থ এখান থেকে এসছে কোরআন অন্যরা বলেছেন যে কার উন্না শব্দটা হবে যে কারানা কাুন একটার সাথে একটাকে জুড়ে দেয়া দম্ম সেই এলাকায় তো এখান থেকে কোরআন বলা হয়েছে যে আল্লাহ রাবুল আলমেন বর্ণে বর্ণে শব্দ তৈরি করেছেন শব্দে শব্দে আয়াত নাজিল করেছেন আয়াতে আয়াতে সুরা নাজিল হয়েছে সুরায় সুরায় ওর আহ পাক তার পূর্ণ লাভ করেছে এই জন্যই ওর অন্য বলছেন যে হ্যাঁ এর পাশাপাশি আরও একটা শব্দ আমরা বের করতে পারি সেটা হচ্ছে কারিনা থেকে এর উৎপত্তি কারিনা মানে কি নিদর্শন কারিনা মানে কি আলামত কারিনা মানে কি ছিন্ন তাহলে কোরআনকে কেন এই নামকরণ করা হলো এই জন্য কোরআন হচ্ছে আল্লাহ না। যে নিদর্শন আল্লাপ হিসাবে সেই চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে এই জন্য কোরআন আল্লাহ তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে কোরআন শব্দটির উৎপত্তি সম্পর্ক এরপর আমরা যে আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো কোরআনের অনেক অনেক বৈশিষ্ট্য আমি সেই বৈশিষ্ট্যের দিকে আপনাদেরকে যদি নিয়ে যাই তাহলে কয়েকটি পর্ব শেষ করা যাবে না তবুও চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা আপনাদের সামনে নিয়ে আসার জন্য তাহলে কোরআন পরিচিতি এ কোরআন পরিচিতির পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটা হচ্ছে কি কোরআনের নামকরণ দেখুন নামকরণের ক্ষেত্রে বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে কিছু কিছু নাম আছে যে যার জন্য নামকরণ করা হয় তার সাথে সম্পৃক্ত সরাসরি আবার কিছু কিছু নাম আছে যে গুণ বাচক গুণ বাচক মানে তার বৈশিষ্ট্যকে সামনে রেখে তার নামকরণ করা হয়েছে দেখুন আজকাল আমাদের সমাজেও কিন্তু আমরা ছেলে মেয়েদের একাধিক নাম রাখি একাধিক নাম রাখি নামের কি হবে সেটা পরে দেখতেছি কিন্তু নাম আমরা একাধিক রাখতেছি মেয়েদের নাম রেখতেছি আয়েশা পাশাপাশি মিষ্টি হ্যাঁ ছেলেদের নাম রাখতেছি যে রুমার পাশাপাশি এর নাম রাখতেছি বরুণ ইত্যাদি বিভিন্ন ধরনের নাম আমরা রেখে থাকি এক একভাবে পরে আবার দেখুন এই একটা ব্যক্তি যখন কোন একটা বিষয়ে পারদর্শিতা অর্জন করেন তখন তাকে আবার বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন লেখক যিনি লেখায় পারদর্শী প্রবন্ধ লেখনে যিনি পারদর্শী প্রাবন্ধিক কলম লেখায় যিনিকে যিনি পারদর্শী বলা হয় কলামিস্ট এভাবে সাহিত্যে চর্চায় যিনি পারে যিনি যেহেতু কোরআনের ব্যাপারও খুব একটা ব্যাসকম হবে না তবে কোরআনের বৈশিষ্ট্যের সাথে এভাবে আমরা মিলাবো না হ্যাঁ আমরা মিলাবো এইভাবে আল্লাহর আর আল্লাহর কালাম বললেই তো আর কোন নামের প্রয়োজন হয় না এর মধ্যে কোন মখলুকের কালামের সংযোজন নাই কিছু নাম হিসাবে যেগুলোকে নামকরণ করা যেতে হ্যাঁ আবার কিছু নাম আছে যেগুলো বৈশিষ্ট্যের কারণে নামকরণ করা হয়েছে বলা হয়েছে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে এখন আমি মোহাম্মদ জানাদ আপনারা দেখছেন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 ইমানীমদুল্লাহ বিনার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় सकाल साढ़े छंगल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 আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু আপনার শুনছেন তময় হয়ে যে আমাদের আলোচনা কতটুকু কি হচ্ছে হ্যান আল্লাহ আমি বলছি যে কোরআনের নামকরণ বিষয় নিয়ে আলোচনা আমরা করছিলাম হ্যাঁ তো কোরআনের মূল নাম কেউ বলেছেন চারটি কেউ বলেছেন ছয়টি কিন্তু একটি নাম এ ব্যাপারে কারোই কোনো দ্বিমত নেই সেটা হচ্ছে কোরআন আল্লাহ পাক নিজেও তার কলামের মধ্যে নিজেই তার কালামের নামকরণ করেছেন যেমন আমরা দেখুন কোরআনের মধ্যে দেখতে পাই যে আল্লাপাক বলেছেন নামকরণের পাশাপাশি আমি আরেকটা বিষয় একটু জানিয়ে দিচ্ছি যে কোরআনের কতগুলো নাম আছে আমি বলেছি কেউ বলেছেন চারটা কেউ বলেছেন ছয়টা মূল নাম হিসাবে আর বৈশিষ্ট্যের আঙ্গু কি কতগুলি নাম আছে এ হয়ে গেছে এবং সাহ্যজনক হল সত্য এবং এটি স্বাভাবিক যে কোরআনের নাম নিয়ে বিভিন্ন ধরনের গ্রন্থ রচিত হয়েছে যেমন দেখুন এবনু কাহিম আল জৌজিয় তিনি একটি গ্রন্থই রচনা করেছেন যার নাম হলো যে শারু আসমা ইল কিতাবল আজিজ কিতাবল আজিজ এর নামের আপনার কি জানি বলে ব্যাখ্যা এরপর আমরা আবার দেখতে পাচ্ছি যে শেখ ইব্রাহিম আল বালহি রহমাল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন আল হুদা ওয়াল বয়ান কোরআনের নামের ব্যাপারে তার বর্ণনা এবং তার সঠিক দিক ও নির্দেশনা এরপর আমরা দেখতে পাচ্ছি ডক্টর আহমেদ তিনি একটা কিতাব লিখেছেন নাম। সম্পর্কে যাই হোক যে সংখ্যা যাই হোক না কেন আমি আগেই বলেছি যে গুণ বাচক বা বৈশিষ্ট্যকে কেন্দ্র করে প্রচুর নামকরণ করা যেতে পারে তাতে কিছু যায় আসে না মূল নামের ব্যাপারও সে একই কথা কেউ বৈশিষ্ট্যের কারণে নামকরণ করেছেন কেউ মূল কারণের নাম করেছেন কিন্তু আল কোরআন কারো দিমাত আমি আপনাদের সামনে বলছিলাম আল্লাপর কি বলেছেন সবচাইতে বেশি সেদিকে মানুষকে রাহবারি করে সেদিক আপনার রামাদান সময় আমরা পড়ে শুনি কি পড়ি শাহরু রানি উংির কোরআন আল কথা বলা হয়েছে আল্লাপাক আরো বলতেছেন ও কোরআন ফারাক এখানে আল্লাপাক কোরআনের নামকরণ করেছেন কোরআন এভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ রাবুল আলমীন কোরআন নামে তার কালামকে অভিহিত করেছেন আচ্ছা এরপরে চলুন দ্বিতীয় নামে আমরা যাই সেই নামটাও কিন্তু বড় আচী সেটা হচ্ছে আল কিতাব কিতাব গ্রন্থ সুপ্রিয় দর্শক কিতাব শব্দটি কিন্তু শুধু কোরআনের জন্য প্রযোজ্য নয় कितब शब्दी तेवरतर प्रजोज्य कितब शब्दी इंजिलर जो प्रजोज्य कित शब्दी जबुर प्रजोज्य शब्द कितब प्रत्येक आसमानी ग्रंथर प्रजोज्य कंतुन एम एक ग्रंथ जो को आसमानी ग्रंथर प्रजोज्य ना एकक नाम तेरत जमन एकक नाम मुसा अलीर ग्रंथ नाजिल होंजिल जमन एकक नाम मीसा अलिस्सलम ক্ষেত্র তাই দাবুদ আলহিসের জন্য কোনো নাম নেই কিন্তু কিতাব সবগুলো প্রযোজ্য এই কিতাবের নামকরণ করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন নিজে নামকরণ করেছেন এবং এই জন্যই আমরা যে বলেছি উল্লতে হবে কেন কিতাব সব জায়গায় দেখলেই শুধু কোরআন বুঝতে হবে না না না কোথাও কিতাব মানে হচ্ছে কোরআন কোথাও কিতাব দিয়ে বোঝানো হয়েছে অন্যান্য গ্রন্থকে সেটা না জানলে পরে আমি তাস্তির করব কিভাবে আমি কোরআন মানুষকে বোঝাবো কিভাবে সেই জন্যই এগুলি জানা দরকার কিতাব জানলেই গ্রন্থ বলেই চালিয়ে দেবো সেটা কোরআন না তাওরাত না ইঞ্জিন না অন্য কিছু সেটা আমি বুঝবো না তাহলে তো আমাদের কোরআন বোঝার ক্ষেত্রে হোচট খেতে হবে দেখুন আল্লাহ পাক কে যে কিতাব নামকরণ করেছেন উদাহরণ সুরায় বাকার প্রথম আয় প্রথম আয়তে বলেছেন হাকিম মহান হেকমতলা পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজুল কৃত কিতাব তার মানে এমন এক কিতাব যে কিতাব তোমার উপর নাজুল করা হয়েছে আল্লাহর ये कुरआन के कितब नामकरण अल्लाह पड़े कितब एक साथ नाजिल करा ग्रंथ नए जेम तो एक नाजिल ग्रंथ यिखित आकरे नाजिल हो नहीं कितब नाजिल हो धीरे धीरे प्रयोजन अनुसारे सुप्रिय दर्शक यो दिन नम्बर नाम तीन नम्बर नाम चले जाने आल्लापा कुरआन के दिक्ले समाज समस्या हो गए से जेकर बोलते ही बुझी आल्ला আল্লাহ আল্লাহ স্মরণ হচ্ছে আর তাই কি আল্লাহ পাক কি বলেছে জিকির বলেছেন এবং তার সংরক্ষণের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন সুরা হাজারের নয় নম্বর আয়াতে আল্লাহ কি। প্রদর্শন করেছেন প্রকাশ করেছে যে এখানে আজ জিকির মানি হচ্ছে কোরআন শুধু কোরআন নয় ভাই কারণ কোরআন শব্দের নাম নয় কোরআন অর্থের নাম নয় কোরআন শব্দ এবং অর্থ দুটোর সমষ্টির নাম হচ্ছে কোরআন কোরআনের শব্দ যেমন সংরক্ষিত তেমনি ভাবে কোরআনের অর্থ সংরক্ষিত কোরআনের কথা বলা যায় না কোরআন হাদিসের সমর্থন না থাকলে সেটা তাফসির হতে পারে না সেটা হয় আপনার নিজস্ব একটা মত হতে পারে কোরআনে তফসির হতে পারে না এজন্য ইন্না এই জন্য ইনার এই মানে হচ্ছে কোরআনে পাক যার শব্দ থেকে আরম্ভ করে বর্ণ থেকে আরম্ভ করে তার তফসির এবং তার সাথে সহায়ক যত আপনার অন্যান্য আছে আল্লাহ সবকিছু কেন দেখুন আপনি আমি সকল মুসলিম নর নারী যত বেশি ওর আনতে আওয়াত করবেন ততই আমার আপনার মনে অন্তরে আল্লাহ রব আলমিনের স্মরণ জাগরুক হবে আমার আপনার মনে আল্লাহর রহমত मन स्मरण करिए आल्ला कथा जत आन पढ़व तीन देखते पा समे समस्त विशृंखला सृष्टि अराजकता सृष्टि हम मुक्त उपाय की सुप्रिय दर्शक चले जाने की नाम हम फुरान फुरकान अल्लाह अकबर कुर आने पदा फुरकान नामे सुरै नाजिल कर সেখানে বলা হয়েছে সারা বিশ্বের জন্য ভীতি প্রদর্শনকারী হতে পারে ওর আন যেমন ভীতি প্রদর্শন করছে ভালো কাজ করো নাজাত পাবে অন্যায় করবে আগুনে পড়বে দিচ্ছেন পার্থক্য করতে পারো না বান্দা আশা কোরআনের কাছে দেখো তো কোরআনে তুমি পেয়ে যাবে সত্য মিথ্যা পার্থক্যকারের পরিচয় এজন্যই বলা হয়েছে কোরআনে কি আছে হুদাল্লিন এবং তাকে যদি কেউ অর্জন করে আল্লাপক তাকে ফুরকান করবেন মানে এমন শক্তি দান করবেন যে শক্তির মাধ্যমে তিনি সত্য মিথ্যা করতে পারবেন নির্ণয় করে সঠিক পথে সুবহান এরপরে কেউ কেউ নামের সাথে সাথে এই নামটিও যোগ করেছেন যেমন নোয়ার আলোক কোরআন হচ্ছে আলোকবর্তিকা। যেখানে কোরআন আছে সেখানে আলো আছে যেখানে এবং তোমাদের নিকট আমি প্রেরণ করেছি এক স্পষ্ট নূর আলোকা যে আলো তোমাকে সত্য পথের সন্ধান দেখাবে যে আলো তোমাকে হক এর উপর প্রতিষ্ঠিত রাখবে ক্বাদিজা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুबीन এসি গেছে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর কি সেই নূর স্পষ্ট কিতাব মুফাসসিরিনরা এখানে কিছু ভিন্নতা অবলম্বন করেছেন আমি যেটা বলেছি এর পক্ষে राय আছে আবার কিউ নূর দিয়ে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে स्थान दे अंतर इश्लापूर्ण भाई परिस्कार हो जाएता अर्जन करतेम हम सुप्रिय दर्शक अत आसन कुरआन सम्पर् सुनल चल रेस्टा कर बुझार आलोकित देवें आशा करी सबाई बार एग्जिए सब भलो सुल व হিমুস লহুম আজোহম লহুম অজোহম ম ولا خوص عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم আমি আমাদের এই ধর্মের একটি জাতি খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন টিভি নাই কেন নয় পৃথিবীর বড় বড় শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি চার নয় আমাদের ইমেল করুন